ইবাহিম আলীহ ইসালামকে বলা হয় খালিল অর্থাৎ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু মানুষ হিসেবে আমাদের জন্য সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ অবস্থান হল সত্যিকার অর্থে আল্লাহ তালার বান্দা হতে পারা একজন মানুষের মর্যাদা কত বেশি হলে বান্দা হিসেবে আল্লাহর নিকট কতটা প্রিয় হলে তাকে স্বয়ং আল্লাহ তা আলা খালিল বা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যায়িত করবেন ইব্রাহিম আলহ ইসালাম তার জীবনে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলহ ইসালাম এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন ইসলামের বাণী প্রচার করার জন্য তার যাত্রার এক পর্যায়ে তিনি মিশরে যান এবং তখন তার সাথে ছিল তার স্ত্রী সারাহ আনহা। তখন সেখানকার শাসক ছিল এক জালেম রাজা যার কাছে গিয়ে কেউ একজন বলল ইব্রাহিম আলহ ইসালামের স্ত্রী অত্যন্ত রূপবতী একজন নারী রাজা তখন সারাহ আনহাকে ডেকে পাঠায় এবং ইব্রাহিম আলাইহালাম ও সারাহ আনহা, তখন রাজার হুকুম অমান্য করার মতো অবস্থায় ছিলেন না কিন্তু সারাহ রদার ইমান ছিল এবং তিনি ভরসা রাখলেন আল্লাহ তিনি অতএব এই জালেমকে আমার ওপর ক্ষমতা দেবেন না তার দোয়া এমন ভাবে কবুল হয় যে যখন সেই রাজা সারা রদ আল্লাহ আনহাকে সামনে পেয়ে তার হাত ধরতে চায় তার নিজের হাত অনড় হয়ে যায় সে তখন সারাহর আনহাকেই বলে তুমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না কিন্তু আনহা আল্লাহর কাছে দোয়া করার পর সে হাত এগিয়ে যায়। এবং আবারও তার হাত অনর হয়ে যায় আবারও সে সারাহর আনহাকে অনুরোধ করে আল্লাহর কাছে দোয়া করার জন্য এবং এরপর সে তার পাহারাদে দেখে বলে তোমরা তো আমার কাছে মানুষ নিয়ে আসনি জিন নিয়ে এসেছো। এবং সে আনহাকে বিদায় করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়ল যে তাদের জন্য সুবিধা হয় সেজন্য তাদের সাথে একজন দাসী দিয়ে দিল সেই দাসী ছিলেন এমন একজন ব্যক্তি সমাজে যার অবস্থান ছিল এতটা তুচ্ছ যাকে পণ্যের মতো রাজা আরেকজনের কাছে মুহূর্তের ভেতরে দিয়ে দিয়েছিল অথচ সেই ব্যক্তিটি আজ কোটি কোটি মানুষের কাছে মায়ের সমুতুল্য কারণ সেই দাসীর নাম ছিল হাজেরা হাজারা আনহা ইব্রাহিম আলহালাম ও সারাহ রদ আনহার সংসারে ভালোবাসার কোন অভাব ছিল না কিন্তু তাদের জন্য একটা বড় পরীক্ষার বিষয় ছিল তাদের ঘরে তখনও পর্যন্ত কোনো সন্তান না হওয়া সারাহ রদ আল্লাহ আনহার বয়স বেড়েই চলল এবং তিনিও হয়তো ভাবতে লাগলেন তার হয়তো আর মা হওয়া হবে না কিন্তু তিনি বুঝতেন তার স্বামীর বাবা হওয়ার আশা কতটা প্রবল এবং তিনি এও বুঝতেন সেই সমাজে এত কম সংখ্যক মানুষ শির্ক থেকে মুক্ত হতে পারছিল যে এক আল্লাহর বিশ্বাস আনার আহ্বানপরায়ণ সন্তানের চেয়ে বেশি মূল্যবান কিছুই হতে পারে না তার স্বামীর প্রতি গভীর ভালোবাসা এবং ইসলাম প্রচারের প্রতি গভীর শ্রদ্ধা থেকে সারাহ রদ আল্লাহ আনহা তার স্বামীকে বলেন হাজেরা রদে আনহাকে য়ে করে ফেলতে হয়তো হাজেরার ঘরেই ইব্রাহিম আলহ ইস্লামের সন্তান হবে এবং পরবর্তীতে তাই হল বহু প্রতীক্ষার পর ইব্রাহিম আলহ ইসালাম বাবা হলেন মা হাজেরার কোলে ভূমিষ্ঠ হলেন ইসমাইল আলহালাম ইব্রাহিম আলহ ইসালাম যতদিনে বাবা হলেন ততদিনে তার বয়স হয়ে গেছে অনেক এই বয়সে নিজের কোলে সন্তান পেয়ে তার আনন্দ কেমন ছিল তা কল্পনা করাও কঠিন বাবা মায়ের পরম যত্নে বেড়ে উঠতে থাকেন ছোট্ট ইসমাইল আলহ ইসালাম কিন্তু তার বয়স দুই হতে না হতে তারা এক নতুন পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম আলিহালাম আল্লাহর হুকুমে মা হাজরা এবং ইসমাইল আলহিসামকে নিয়ে চললেন দূর কোনো দেশে তারা কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এ ব্যাপারে তেমন কিছুই বললেন না ভ্রমণের এক পর্যায়ে ইব্রাহিম আলাইহালাম থেমে গেলেন চারিদিকে ধুধু মরুভূমি নেই কোন গাছপালা নেই কোনো পানি তাদের সাথে রয়েছে অল্প কিছু খাবার এই মরুভূমির মাঝখানে তার স্ত্রী ও ছোট্ট সন্তানকে রেখেই ইব্রাহিম আলাইলাম পেছন ফেরে হাঁটা দিলেন মাহাজেরা হাজেরা হতবাক হয়ে গেলেন তার স্বামী তাদের এভাবে মরুভূমির মাঝখানে একা পেলে কোথায় যাচ্ছে তিনি ডেকে উঠলেন হে ইব্রাহিম আপনি আমাদের এখানে রেখে কোথায় যাচ্ছেন এখানে তো একটা মানুষও নেই কোনো কিছুই নেই তার কণ্ঠের অসহায়ত্ব শুনে ইব্রাহিম আলহ কোনো উত্তর দিতে পারলেন না উত্তর দিতে গেলে হয়তো তিনি ভেঙে পড়বেন হয়তো আল্লাহর হুকুম অমান্য করে ফেলবেন শেষবারের মতো স্ত্রী আর সন্তানের দিকে ফিরে তাকানোর শক্তিটুকুও পেলেন না তিনি নিঃশব্দে হেঁটে চললেন মা হাজরা তাকে উদ্দেশ্য করে বারবার ডাকতে থাকেন কিন্তু মা হাজরা বললেন আপনাকে এবার ইব্রাহিম আলহ ইসালাম যেন কিছুটা মনোবল ফিরে পেলেন এবং শুধু বললেন হ্যাঁ ধুধু মরুভূমিতে দুবছরের বাচ্চা নিয়ে একা দাঁড়িয়ে থাকা মা হাজরা তখন কি বললেন হয়তো তার স্বামী ভুল বুঝেছেন হয়তো আল্লাহ অন্য কিছু বোঝাতে চেয়েছেন তিনি বরং তার স্বামীকে সান্তনা দিয়ে বললেন আল্লাহ আমাদের অবহেলা করবেন না নির্জন সেই উপত্যকায় মা হাজেরা ছোট্ট ইসমাইল আলহামকে নিয়ে ইব্রাহিম আলহ ইসালামের রেখে যাওয়া সামান্য কিছু খাবার খেয়ে দিন কাটাতে লাগলেন কিন্তু সেই খাবার আর পানি ফুরিয়ে যেতে বেশি সময় লাগল না অবশেষে খাবার আর পানির অভাবে অসহায় ইসমাইল আলহ ইসলাম কাঁদতে লাগলেন নিজের সন্তানের কান্নার আওয়াজ শুনে মা হাজেরা যেন দিয়ে উঠল কিন্তু তার কিছুই করার ছিল না অবশেষে তিনি দৌড়ে একটি পাহাড়ে উঠলেন পাহাড় থেকে যদি আশপাশে কোনো আশ্রয় কোনো পানি কোনো গাছ দেখা যায় কিন্তু সেখান থেকে কোনো কিছুই দেখা গেল না এরপরে আরেকটি ছুটে গেলেন তার সন্তানের কান্না থামছে না কিন্তু সেই পাহাড়ের উপর না নিষ্প্রাণ মরুভূমি ছাড়া তবুও তার একটি মাত্র সন্তানের অনবরত কান্নার মাঝে তার পক্ষে এক জায়গায় স্থির হয়ে বসে থাকা অসম্ভব ছিল তিনি এই দুই পাহাড়ের চোরার একটি থেকে আরেকটিতে ছুটে গেলেন সাত সাতটি বার যদি কিছু দেখা যায় যদি কোনো মানুষের সন্ধান পাওয়া যায় অসহায় এই শিশুটিকে যদি কোনোভাবে বাছানো যায় কিন্তু সাফা আর মারোবা পাহাড়ের চূড়া থেকে কিছুই দেখা গেল না কিন্তু হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পেলেন কিন্তু কোথা থেকে শব্দ আসলো বোঝা গেল না তিনি চিৎকার করে বলে উঠলেন তোমার কাছে ভালো কিছু থাকলে সামনে আস स्वयं गोडाली दिए मेम भाई आघात करल पानी बेर लगल एम भाव पानी बेर लगल जान गोटा उपत्यकाय पानी दिए भरे जाएरा तक जम जम থামো থামো বলে সেখানে মাটি উঁচু করে কোর মতো বানিয়ে দিলেন এবং সেই থেকে আমরা আজ পর্যন্ত এই অলৌকিক জামজামের পানি খাই এবং হাজার বছর ধরে আমরা পবিত্র হাজ পালন করে আসছি এবং সেই হাজ্যে আমরা সাফা এবং মরওয়া পাহাড় সাতবার পাড়ি দিই মা হাজার সেই কষ্টের মুহূর্ত স্মরণ করে সেই তাওয়্কুলের মুহূর্ত স্মরণ করে ইব্রাহিম আলহ ইসালামের অন্তরে ইসমাইল আলহালামের জন্য টান বেড়ে যেতে লাগল কারণ প্রিয়জনদের থেকে দূরে চলে গেলে তাদের প্রতি টান বেড়ে যায় তিনি যখন মা হাজরা ও ইসমাইল আলহামকে দেখতে যেতেন তিনি তার সন্তানের মধ্যে ন্যায় পরায়ণতা ও ইমানের চিহ্ন দেখলেন এবং তার মনে তার ছেলেটির প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল এবং বাবা হিসেবে তাকে নিয়ে তিনি গর্বিত বোধ করতে লাগলেন বাবা এবং সন্তানেরই সম্পর্ক এত সুন্দর এত ঘনিষ্ঠ একটি সম্পর্কে পরিণত হল যা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু এই অবস্থায় ইব্রাহিম আলী ইস্লাম একটি স্বপ্ন দেখলেন যা তাকে প্রবল দুশ্চিন্তায় ফেলে দিল এরপর তিনি সেই একই স্বপ্ন আরও কয়েকবার দেখলেন এরপর তিনি ইসমাইল আলী ইসলামকে ডেকে বললেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তোমার কি মনে হয় এর মানে কি আল্লাহর বার্তা পাওয়ার মাধ্যম আল্লাহর থেকে বহি পাওয়ার মাধ্যম কয়েকবার একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চয়ই সেই স্বপ্নের অর্থ বুঝে গিয়েছিলেন তারপরেও তিনি তার সন্তানকে ডেকে তার মতামতটা জানতে চাইলেন তিনি জানতেন তাদের সামনে এমন একটি পরীক্ষা আসতে যাচ্ছে যেটার মুখোমুখি হতে হলে বাবা ও সন্তান দুজনকেই দৃঢ় বিশ্বাস নিয়ে এগোতে হবে তাই তিনি তার সন্তানকে সম্মান দিয়ে তার বুদ্ধি খাটিয়ে নিজের মতামত দেওয়ার সুযোগ করে দিলেন शिक्षा नारूक आईल आलम शी छोटे परीक्षार खोलाम करते दिधा बोध करें बा सठीक सिद्धानल अलिस्ल बाबा के बाबा आल्ला जा हुकुम कर আপনি তাই করুন ইনশাআল্লাহ আমি সবর করব নিজের সন্তানের কাছ থেকে এমন আশ্বাস পে ইবরাহিম আলহামের মনের অবস্থা কেমন ছিল তা আমাদের জন্য বোঝা অসম্ভব একদিকে এমন কঠিন পরীক্ষার মুখে নিজের সন্তান এতটা দৃঢ় ইমানের পরিচয় দিয়েছে এটা দেখে নিশ্চয়ই গর্বে তার বুকটা ভরে গিয়েছিল সেই সাথে তিনি নিশ্চয়ই বুঝে গিয়েছিলেন এখন আর পেছনে হটার সুযোগ নেই मन केक्त कर इब्राहिम आल्लम प्रिय सन्तान के लिए हेटे चल लेंबानी करारकम नाज़ुक मुहूर्ते शयतान इब्राहिम आलिलम सामने हाजिर है, है मानुषर रूप नहीं ता मंदेह तैरी कर चेष्टा कर ইব্রাহিম আলিহালাম তখন শয়তানের উদ্দেশ্যে পাথর মারেন তিন তিনবার শয়তান তার সামনে হাজির হয় তিন তিনবার তিনি তাকে পাথর মেরে সরিয়ে দেন এবং তার কর্তব্যে অনড় থাকেন অবশেষে ইসমাইল আলিহালাম মাথা নিচু করে অর্বানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান ইব্রাহিম আলিহালাম আল্লাহর হুকুম পালনের জন্য নিজ সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ছুরি তুলে ধরেন এবং সেই মুহূর্তেই আল্লাহর ওয়াহি নাজিল হয় আল্লাহর হুকুমে শেষ মুহূর্তে ইসমাইল আলহ ইসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায় বাবা ইব্রাহিম আলহালাম ও পুত্র ইসমাই ঘরে ফেরেন আল্লাহর পূর্ণ সন্তুষ্টি অর্জন করে আজ আমরা আনন্দের এই দিনটি স্মরণ করি ঈদ উল আধার মাধ্যমে আজ আমরা অল্প কিছু অর্থ ব্যয় করে একটি পশু কুরবানি করি ইব্রাহিম আলিহালাম ও ইসমাইল আলিহালামের শি প্রকাণ্ড কুরবানির কথা স্মরণ করে কিন্তু বাস্তবে একজন মুসলিমের জন্য কোরবানি করার সুযোগ শুধুমাত্র বছরের একটি দিনে নয় জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বিষয়ে আমাদের সুযোগ রয়েছে। আল্লাহর ভরসা রেখে তার হুকুম পালন করার না হয় নিজেদের নফসের কথা শুনে আল্লাহর আদেশ অমান্য করার কোরবানির যাত্রা শুরু হয় জ্ঞান অর্জন দিয়ে ইব্রাহিম আলহ ইসালাম প্রথমে নিশ্চিত হয়েছিলেন আল্লাহ তাকে কি হুকুম করছেন সে ব্যাপার আমাদের জন্য কাজটা অনেক সহজ আল্লাহ আমাদের কাছ থেকে কি চান সেটা বোঝার জন্য আমাদের স্বপ্নের অর্থ বের করতে হবে না বরং আমাদের প্রিয় নবী রসৌল সাল্লুসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কি আমাদেরকে শুধু সময় নিয়ে সেই জ্ঞান অর্জন করতে হবে আমাদের জীবনে অনেক সময় আমরা নিজেদের চাহিদা বা নিজেদের সীমিত জ্ঞানকে আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে ফেলি निरपेक्ष दृष्टिभंगी थार चेष्टा नगे सिधान नहीं फिली आल्लाब्राहिम आलम शिक्षा पाई आल्ला एम कि हुकुम करते ही जा मे नया कष्टर एने चालेजिंग क्यों दिन शेषेद निजर चाहिदागुल प्राधान्य ना दिए आल्ला इच्छार आत्मसमर्पण करी তাহলে আমরা প্রকৃত সাফল্য খুঁজে দ্বিতীয়ত প্রস্তুত ছিলেন তার নিজ সন্তানকে সন্তানি করার জন্য অথচ আমাদের জীবনের পরীক্ষাগুলো এর চেয়ে অনেক অনেক সহজ আমাদের কোরবানি করতে হয় হয়তো অল্প কিছু টাকা হয়তো একটুখানি ভোগ বিলাসিতা ব্যাস আল্লাহ যেন এই পবিত্র সময় প্রত্যেক হাজ্যি ব্যক্তির হাজ কবুল করেন যারা কোরবানি করতে পারছেন তাদের সকলে কোরবানি কবুল করেন এবং আমাদের সবাইকে জীবনের প্রতিটি ধাপে অপছন্দনীয় বিষয়গুলো বর্জন করার মনোবল দান করেন ও আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করার সুযোগ করে দেন